সম্মানিত হাউদিন উপস্থিতি দিন বায়ু শুরুতে আমি আমাকে সহ আপনাদেরকে আল্লাহবুলের তাক্ষ অবলম্বন করার জন্য উপদেশ দিচ্ছি আল্লাহ সব তালা আমাদের সবাইকে জীবনের প্রত্যেকটি পর্বে প্রত্যেকটি পর্যায়ে তাক্ষ অবলম্বন করা তৌফিক দান করুন সম্মানিত হাউদিন আজকে যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব সেই বিষয়ের আগে আমি प्रथम दृष्टि आकर्षण आज के प्रोग्राम करते चाहिए अत्यंत गुरुत्वपूर्ण एक विषय मुस्लिम उम्मार जत्यंत गुरुतपूर्ण विषय हवर कारण से विषय दृष्टि आकर्षण कर आलोच्य विषय रही है आलोच्य विषय अपन साथ कथा शेयर करब ईशाला तारा सम्मानी जान इसलमूल এমন একটি দিন যার প্রত্যেকটি বিষয়ে আমাদের কাছে স্পষ্ট এবং আমাদের কাছে পরিচিত ইসলামের মধ্যে কোনো এমন এজেন্ডা নেই এমন কর্মসূচি নেই যেটি আল্লাহ এবং তারা সুরসল্লাহ আল্লুসাল্লাম জানতেন না অথবা যে বিষয়ে আল্লাহ এবং তারা সুরসল্লাহ আলী নির্দেশনা দেননি দুর্ভাগ্যের বিষয় হচ্ছে এই ইসলামকে ব্যবহার করে ইসলামের নাম দিয়ে আজকে মূলত সারা পৃথিবীতে মুসলিমদেরকে বিভিন্নভাবে কলুষিত করার জন্য বিভিন্নভাবে মুসলিমদেরকে কলঙ্কিত করার জন্য এর সাথে ইসলামের দাওয়াতকে স্তব্ধ করে দেওয়ার জন্য বন্ধ করে দেওয়ার জন্য বিভিন্ন ধরনের ষড়যন্ত্র মুসলমানদের বিরুদ্ধে বিভিন্ন সময় বিভিন্ন প্রক্রিয়ায় বিভিন্নভাবে করা হচ্ছে এবং চলছে এ ধরনের একটি ষড়যন্ত্রের বিষয় আমি আপনাদেরকে সতর্ক করে দিতে চাই তার পাশাপাশি আমি স্পষ্ট করে বলতে চাই যে শ্রীলঙ্কায় যেভাবে বোমা হামলা করা হয়েছে বোমা হামলার সাথে মূলত কোনো মুসলিম কোনোভাবেই জড়িত হওয়ার কোনো সম্ভাবনা নেই যারা ইসলামকে নিজেদের দি হিসেবে গ্রহণ করে থাকে তারা এই ধরনের চিন্তাধারার সাথে কোনোভাবে সম্পৃক্ত হওয়ার সুযোগ নেই বরং মুসলিমরা আমরা সবাই बोमा हमला वास्तवयन करूक ना कें दुर्भाग्य विषय हम कई एस आई एस नाम दिए आज सोशाल मीडिया পরিচয় স্পষ্ট করে জানা তারা যদি ইসলামের বন্ধু হয় তারা যদি মুসলমানদের বন্ধু হয় তারা যদি মুসলমানদের উপকারী শক্তি সহযোগী শক্তি হয় তাহলে তারা ইসলামের দুষ্মন হয়েছে যারা ইসলামের প্রকাশ্যে ইসলামের বিরুদ্ধে তাদের অবস্থান রয়েছে তাদের উপর তো তাদের কোন সময়া তাদের কোনো নেই তাদের কোন ভূখণ্ডের মুসলিমরা ইসলামের দাওয়াতকে বন্ধ করার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে সেখানে ওই দাওয়াতকে স্তব্ধ করে দেওয়ার জন্য ইসলামের প্রচেষ্টাকে বন্ধ করার জন্য মূলত এই ধরনের প্রয়াস এই ধরনের প্রচেষ্টা এই ধরনের বিশ্ববাসী জানে না তাদেরকে মুসলিম হিসেবে ইসলামের সাথে তাদেরকে টেগ লাগিয়ে দিয়ে কলুষিত করা হবে মুসলমানদের আচার আচরণকে মুসলমানদের ইসলাম এবং ইসলামের দাওয়া ফলঙ্কিত করা হবে এটি কোনোভাবে বরদাস্ত আমরা করবো না কখনো আমরা ইতিপূর্বে আপনাদের সামনে অসংখ্যবার বিভিন্ন ভাবে বিভিন্ন আলোচনার মাধ্যমে স্পষ্ট করেছি জিহাদ ইসলামের একটি পবিত্র আল্লাহ হাব্বুর আলমিন ফরজ করেছেন জিহাদের পদ্ধতি রয়েছে সিস্টেম রয়েছে জিহাদের नैतिक भित्ती रही राष्ट्रीय जिहद के जिहा के प्रक्रिया जा श्रीलंक मुसलिम जरा रही भाईरा जरा रही বিভিন্নভাবে তারা দাবাতি কাজ করছে অসংখ্য খ্রিস্টান সেখানে ইসলাম গ্রহণ করছে এবং একটি সময় যাতে করে ইসলামের প্রসারকে ইসলামের বৃদ্ধিকে যাতে করে স্তব্ধ করে দেওয়া যায় বন্ধ করে দেওয়া যায় চুপরিকল্পিত কে বা কারা এখানে মানে সেখানে উপর তারা বলতেছে স্পষ্ট করে আপনাদের জানতে হবে যে এই প্রতিশোধের সিস্টেমই ইসলাম দেয়নি আপনাকে কেউ হত্যা করলে আপনি তাকে কি হত্যা করে বলবেন এই ইসলাম এই বিধান ইসলাম দেয়নি ইসলামের এই বিধান আপনার কোথেকে আবিষ্কার করেছেন जरा कर सम्पे ना मूल तरफ लिप्त सतर्क अपना सतर्क जाते विषय गो सहज भाव एग्लो गभर षन्दे मुसलमान शेयर जीत शाहबान मासबान मास सम्पर्क अनेक दीर्घ कथा आलोचना करबना रमदान मास कय कलोचना करब कान मासय सामने पेश करते स्थापन करते गुरुत्तरबी सल्लामर मौखिक हादिस सब्यस्त होमनी भावे आल्लाबी सल्लाह सल्लम सब्यस्त हो विषय हाई आल्लाबी सल्लाहअसल्लम शाहबान मास विषय তার বক্তব্য না জানার কারণে এবং আমল রয়েছে সেই সম্পর্কে আমাদের অথচ আল্লাহ নবী সাল্লাহ আলী সাল্লাম এই মাসে তার আমল রয়েছে এই মাস সম্পর্কে আল্লাহ নবী সাল্লাহ আলী সাল্লামের সুস্পষ্ট বক্তব্য রয়েছে আপনারা জানেন لم من আপনাকে আমরা দেখি না যে রমদান মাস ছাড়া এত বেশি সিয়াম পালন করতে আপনাকে অন্য কোনো মাসে আমরা দেখি না আমি দেখি না যে এত বেশি সিয়াম পালন করেন আপনি শাহবান মাসে অন্য কোনো মাসে আপনি এত বেশি সিয়াম পালন করেন না অর্থাৎ সিয়াম পালন করতেন এর কারণ সম্পর্কে উসামু তালু আল্লাহ নবী সাল্লা প্রশ্ন করলেন জিজ্ঞেস করলেন জানতে চাইলেন নবী সালাম বললেন যে এটি এমন একটি মাস এটি নবীমের মাধ্যমে শাহান মাস এর ব্যাপারে অমনোযোগী এবং গাফিল থাকে এই অমনোযোগী থাকার কারণে মানুষ এই সময়কে গুরুত্ব দেয় না কারণ আমরা জানি রজব মাস হচ্ছে এমন একটি মাস যেটি আল্লাহ হাব্বুর আলমিন যে চারটি মাসকে কে পবিত্র ঘোষণা করেছেন নিষিদ্ধ ঘোষণা করেছেন সেই চারটি মাসের মধ্যে একটি মাস হচ্ছে রাজব মাস আর মাস বলার না। রানের মাসের গুরুত্বের বিষয় রসুল্লাহামের অসংখ্য আদিস থাকার কারণে রমাদান মাস ও সাহবাই সুপরিচিত ছিল কিন্তু এই দুই মাসের মাঝে সাবান যে মাসটি রয়েছে এটি হচ্ছে মূলত मास मानुष जाने गुरुत्व की मास समूह अल्लाहबरा पेशा আমল গুলো আল্লাহ করা হয় থাকে তুলে ধরা হবে অবস্থায় যে আমি রোজাদার আমি শিয়ামরত অবস্থায় আছি কারণ আল্লাহ আবুল আলমিনের কাছে কোন ইবাদত যদি আপনার তুলে ধরা হয় এমন অবস্থায় যে আপনি একটি ইবাদতের মধ্যে রয়েছেন सब चेसम्बाबुल आलमीन का गुरुपूर्ण विषय सामने पेश करते चाहिए प्रथम तहजीब শেখুল ইসলাম সালামের যেটি আমি আপনাদের সাথে পেশ করলাম আর কি রসুল্লাম সম্পর্কে আয়সা বলেছেন মাসে অনেক বেশি সিয়াম পালন করতেন আরেকটি হাদিস এত বেশি রসুল সিয়াম পালন করতেন কেন আল্লাহ নবী সালাম শাহবান মাসে এত বেশি সিয়াম করতেন এই বিষয়ে তাহিবুসীন মধ্যে ইমাম শেখুল ইসলাম কাজী ইব্রাহিম तीन मौलिक कारण खुजे पेबीसम गोटा जीवन नबी सोल्लाम जी पसंद करीब अंश नबी सोल्लाम निजी सियाम बरद करो शुद्म सियामराम बरद्द कर তাও যদি আমার আল্লাহ হব আল ফরজ না করতেন তাহলে এটি নবী সাল্লা আদিস দ্বারা প্রমাণিত হয়েছে নবী সালকে যখন আফদাল সম্পর্কে সবচেয়ে শ্রেষ্ঠ সিয়াম কোনটি নবী সাল্লাহকে যখন প্রশ্ন করা হল তখন নবী সাল্লাহ আলী ইসলাম এই প্রশ্নের উত্তরের মধ্যে আদিসের মধ্যে বলেন যে নবী সাল্লাহসাল্লাম বলেন সিয়াম দাউদ সবচেয়ে শ্রেষ্ঠ সিয়াম হচ্ছে দাউদ আলী সিয়াম তার পদ্ধতি ছিল সিয়াম পালনের ক্ষেত্রে একদিন সিয়াম পালন করতেন একদিন কি করতেন সিয়াম বঙ্গ করতেন বা ইফতার করতেন একদিন সিয়াম রাখতেন না একদিন সিয়াম রাখতেন না একদিন সিয়াম রাখতেন এভাবে তিনি সারা জীবন কি করেছেন সিয়াম পালন করেছেন এটি ছিল দাউদ আলী ইসালামের সিয়াম কিন্তু নবী সাল্লাহামী আসসাল্লাম দাউদ আলী ইসলামের সিয়াম এটাকে নবী সাল সারা জীবনের অর্ধেক অংশকে সিয়ামের জন্য ইসলারের এই ম্যান হাজটাকে এই পদ্ধতিকে নির্দিষ্ট ম্যান কি করেছেন গ্রহণ করেছেন পদ্ধতি গ্রহণ করেছেন সেই মানহাজটা হচ্ছে এই নবী সাল্লাহ যে দিবসগুলো সবচেয়ে বেশি মহিমান্বিত গুরুত্বপূর্ণ ওই দিবসগুলো সিয়াম নবী সাল্লাহাম পালন করতেন নবী সাল্লাহ সোমবার সিয়াম পালন করতেন এরপর নবী সাল্লাহ আলী ইসলাম বৃহস্পতিবার শিয়াম পালন করতেন নবিস আলী ইসলাম মাসের তিন দিন শিয়াম পালন করতেন কখনো কখনো নবী সাল্লাহ ইসলাম আয়ামুল বিদের তেরো চোদ্দ পনেরো এই তিন দিন শিয়াম পালন করতেন অথবা মাসের যে কোনো তিন দিন তিনি শিয়াম পালন করতেন যে কোন যেটি করতেন নবী সাল্লাহ ইসলাম সেটি হচ্ছে যে সমস্ত আয়া মুফত বলা হুদিরতকুণ্ড যে সমস্ত দিনগুলো রয়েছে যেমন জিল মাসের আহ তারিখ দশ তারিখ পর্যন্ত প্রথম দশ দিন সিয়াম পালন করতেন এক পর্যায়ে যখন নবী সাল্লাহাম তার সিয়াম যখন নবী আসে হিসাব করতেন রমাদানের আগে যখন নবী সাল্লা ইসলাম দেখতেন যে তার উপর ওই অর্ধ জীবনের অর্ধেক অংশ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 এই আমলটুকু মূলত সহজ হয় কারণ দাউদ ইসলামতাম ছিলেন আজিমত যেটি নবীর জন্য নবুয়ের যে আজিমত রয়েছে মানে শক্তিশালী মনোবল রয়েছে হিনমত রয়েছে সেটা তো আসলে সাধারণ মানুষের জন্য কঠিন সাধারণ মানুষের জন্য কঠিন নবী সাল্লাহাম সিয়াম পালন করতেন একাধারে সিয়াম পালন করতেন সৌম ইসাল পালন করতেন একাধারে সিয়াম পালন করতেন তোমাদের মধ্যে কে আছে করতে পারবে তোমাদের এমন কেউ আছে কিনা তোমাদের মধ্যে কেউ আছে কিনা যেটা করতে পারে আমি একাধারে সিয়াম পালন করলে জানো না তাহলে সেটার সাথে উন্মত সেটাকে কোনো ভাবেই কি করতে পারবে না করতে পারবে না কঠিন হবে এই জন্য নবী সাল্লাহ ইসলাম যে ইমান হাজকে তাও ধরে ইসলাতাম যে ইমানহাজ গ্রহণ করেছিলেন সেটাকে একটু সহজ করে দিলেন ফলে নবী দেখতেন বছরের মধ্যে নবী সাল্লা সিয়াম কতদিন আসার আগে করে দিতেন শে কারণটি উল্লেখ করেছেন এক দ্বিতীয় যে কারণটি উল্লেখ করেছে সেটি হচ্ছে এই নবী সাল আল্লি সাল্লাম ইবাদতের ক্ষেত্রে ওই সময়টাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিতেন যেই সময় মানুষ স্বাভাবিকভাবে নিজেদের সাথে তো আপনি দেখবেন মসজিদ ভরপুর মসজিদের মধ্যে মানুষ ভরপুর ফরজ নামাজের সময় মসজিদের মধ্যে দেখবে মানুষ ভরপুর কিন্তু কিছু কিছু সময় রয়েছে যে সময় মানুষ এবার জন্য আল্লাহ হব আলমিনের জন্য নবী সাল ইসলাম ব্যবহার করতেন যেহেতু রজত এবং রমাদান এই দুইটা একটি মানে গুরুত্বপূর্ণ সময় এর মাঝে মানুষগুলো এই সাহান সম্পর্কে মানুষ অমরযোগী থাকতো গাফিল থেকে ফলে এই গাভীর সময়টা রবি সাল্লাহ যাতে করে ইবাদতের মধ্যে কাটানো যায় রবী সাল্লাহাম এটাকে বেশি গুরুত্ব দিয়েছেন বেশি গুরুত্ব দিয়েছেন কারণ এই সময় মূলত আল্লাহ আবুল আলমের কাছে আল্লাহর বান্ধারা বেশি ইবাদত করতে পারবে কারণ সবাই সবাই তো এর মধ্যে কি হবে না ইবাদতের মধ্যে মানে ব্যস্ত হবে না রমাদান মাস আসে আপনি দেখতে পাবেন মানে মসজিদ ভরপুর রমাদান মাস চলে গেল এই রোগগুলোই তো কিন্তু মসজিদে এই রোগগুলো থাকে না কেন মানে ইবাহতের মৌসুমকে মানুষ মনে করতেন দুই নম্বর বিষয় তিন নম্বর শেখুল ইসলাম কাজিম রাহতুল্লাহ বলেন নবী সাল্লামের আরেকটি সুনিয়াহ মানে হাইছিল যেটা সেটা হল ফরোজ ইবাদত এর আগে নবী সাল্লাহাম কিছু নফল ইবাদত করতেন চার রাখাত শূন্য আদায় করতেন প্রত্যেকটি ফরজ সালাতের আগে নবী সাল্লাহামের শূন্য হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে কেন যাতে করে আলিদার বান্দা ওই ফরজ সালাদ মনোযুগের সাথে আন্তরিকতার সাথে বলা হয়ে থাকে ফরজ সিয়াম আদায়ের আগে নবী সাল্লাহ শ্রাবান মাসের সিয়াম আদায় করতেন এই জন্য এটি কারাথিবা এটা সুনতের মতো নবী সাল্লাহ রাত সুন মতো যাতে করে ফরজ এই এবং গুলোকে সাথে যেভাবে আল্লাহ হাবুর আলমিন পালন করতে বলেছেন ঠিক সেভাবে আমরা আগে থেকেই মানে ফরজ সিয়ামের জন্য প্রস্তুতির আগেই কিছু ফরজ সিয়াম কিছু সিয়াম নবী সাল্লাহাম সুন্নত সেগুলো মাসে আদায় করতেন জন্য নবী সাল্লাহ আলু মাসে অধিক পরিমাণে সিয়াম পালন করতেন এটি শেখুল ইসলাম এবদুল কাইম রাহম আল্লাহাদামাল অধিক পরিমাণে সিয়াম পালন করার বিষয়টি তিনি হাদিসের ব্যাখ্যাটি তিনি স্পষ্ট করেছেন যে কেন নবীলসাল্লাম শাহ আবান মাসে অধিক পরিমাণে সিয়াম পালন করতেন আমরাও দেখি আসলে বিষয়টি যদি বিবেচনা করা হয় তাহলে এটা প্রমাণিত সত্য যে ফরোশ সিয়াম যদি আপনি হঠাৎ করে পালন করতে চান তাহলে আপনি স্বাভাবিকভাবে হয়তো অসুস্থতা অথবা আপনার মধ্যে শারীরিক মানে যে প্রস্তুতি থাকা দরকার সেই প্রস্তুতি আপনার মধ্যে হঠাৎ করে আসবে না রমাদান মাসের সিয়াম প্রথম দিন যখন রাখবেন তখন দেখবেন যে আপনি শারীরিকভাবে একটু কমফর্ট ফিল করতেছেন না কারণ এর আগে যদি আপনি দুই দিন তিন দিন চার দিন এর আগে যদি আপনি কিছু সিয়াম পালন করতেন তাহলে আপনি রমাদান মাসের সিয়ামের জন্য এটা আপনার জন্য খুব সহজ হতে এবং কমফোর্ট ফিল করবেন এটা ক্ষেত্রে। আর সেটাকে আমরা আরেকটু আপনাদের স্পষ্ট করতে চাই যে রাসুল্লাহ সালিউলাম বলেছেন এই মাসে আল্লাহবুল আলমিনের কাছে বান্দাদের আমল পেশ করা হয় আমল যখন আল্লাহবুল আলমের কাছে তুলে ধরা হয় আল্লাহ রাবুল আলমিন বান্দাদের আমল গুলো কবুল করেন এবং এটি আল্লাহ রাবুল আলমীর কাছে একটি আনন্দের বিষয় ফারাহ এর বিষয় যেমন আল্লাহর বান্দা যখন তবা করেন তবা করে যখন আল্লাহ হাবুল আলমিনের কাছে প্রত্যাবর্তন করে আসেন এটা আল্লাহ তারা কাছে সবচেয়ে বেশি মানে সবচেয়ে বেশি আনন্দের বিষয় হচ্ছে যে বান্দা আল্লাহবুল আলমীর কাছে তহবা করে যখন ফিরে আসেন তখন আল্লাহ হাবুল আলমিন হন সবচেয়ে বেশি আনন্দিত হন ঠিক আল্লাহ হাব্বুল আলমিনের কাছে বান্দার আমন যখন তুলে ধরা হয় এটা আল্লাহ হাবুল আলমীর একটি আনন্দের বিষয় ফলে প্রতিদিন এর হচ্ছে তিনটি এর পর্যায় হচ্ছে তিনটি এবং নবী রহমতুল্লাহ বলেছেন शेखल्लासर एक तीन तीन डेलीट दैनिक आल्लाबुल आलमी पेश करबुल आलम पेश कर আমি কি ভালো করলাম না খারাপ করলাম এটি আল্লাহ করা হয় তুলে ধরা হয়তাহা ফি খুন তোমাদের মাঝে রাত্রের এবং দিবসের ফেরস্তাগন মানে একদল আসে একদল যায় এভাবে তারা শিফটিং করতে থাকে আগমন করে এবং প্রস্থান করে আগমন করে এবং প্রস্থান করে রাত্রে যারা আল্লাহ পক্ষ থেকে আল্লাহর বান্ধবকে হেফাজত করার জন্য সংরক্ষণের জন্য দায়িত্ব পালন করে থাকে তারা সারা রাত কাজ করার পরে তারা যখন হয় যায় সকালবেলা শুভে সাদক যখন উদিত হয় তখন তারা চলে যায় আর সুভে সাদকের সময় একদল নেমে আসে এরা সারা সারাদিন পালন করে থাকে যখন আসনের সময় হয় তারা কি করে যায় উঠে যায় এই দুই দল ফেরেস্তা যারা আল্লাহাবুল আলমের পক্ষ থেকে দুনিয়াতে অবতরণ করে থাকেন বান্ধাদের সংরক্ষণ বান্ধারের রক্ষণাবেক্ষণের বিভিন্ন দায়িত্ব পালন করার জন্য এরা হজরের সরাতে সময় এবং আসনের সালাতের সময় একত্রিত হয় ফজরের সরাতের সময় যারা উঠে যায় তারা আল্লাহ হাবুল আলমীর কাছে উঠে যাওয়ার পরে আল্লাহ হাব্বুল আলমিন তাদেরকে প্রশ্ন করেন জিজ্ঞেস করেন যে আমার বান্দাদেরকে কিভাবে রেখে এসছে বান্দাদের সম্পর্কে রিপোর্ট নেন তখন বান্দাদের এই রিপোর্ট আল্লাহাবুল আলমীর কাছে পেশ করা হয় ঠিক ফজরের সময়ে এবং আসরের সময় মূলত আল্লাহবুল আলমিনের কাছে প্রতিদিন বান্দাদের অবস্থা সম্পর্কে আল্লাহ হবুল আলমীর কাছে আল্লাহর ফেরেস রিপোর্ট পেশ করে থাকেন এই সময় দুইটি এত গুরুত্বপূর্ণ যে তাই রসুল এই সময়ের সালাতের ব্যাপারে আসরের সলাত বর্জন করলো তার পরিবার পরিজন এবং সে নিজেকে ধ্বংস করিবেন পরিবার পরিবর্তনকে ধ্বংস করলো নিজেকে ধ্বংস করলো আর ফজর সালাতের ব্যাপারে নবী সাল্লাহাম বলেছেন যে ফজর সালাত যে সাথে আদায় করলো অংশগ্রহণ করলো আসমানে উঠে গিয়ে তারা আল্লাহ হাব্বুল আলমিনের কাছে আহ বান্ধাদের আমলে রিপোর্ট পেশ করে থাকেন সুই বোখাই এবং মুস্তিফাজি তারা প্রমাণিত হয়েছে দ্বিতীয় নম্বর পয়েন্ট হচ্ছে সাপ্তাহিক আল্লাহবুলের কাছে রাতে বৃহস্পতিবারের দিন কি করতেন সিয়াম পালন করতেন রসুলাম বৃহস্পতিবার দিনটাকে সিয়াম পালন করতেন এজন্য জন্য আবু হাজার করেন তিনি বলেন যে বনিয়া আদমের আদম সন্তানদের আমল সমূহ আমল আল্লাহ তারা গ্রহণ করে নেন ইহাদিস বর্ণনা করেছেন শেখ নাসুদিন আরবানী সহ অধিকাংশিক বলেছেন গ্রহণযোগ্য বলেছেন তাই তার সম্পর্ক নষ্ট করার মাধ্যমে আত্মীয়তার সম্পর্কতা অবলম্বন করতে হবে এবং এটাও এই হাদিস থেকে প্রমাণিত হয়েছে যে সপ্তাহের বৃহস্পতিবারে আল্লাহ আবুল কাছে সাপ্তাহিক ভাবে বান্দাদের আমল তুলে ধরা হয় এরপরে তৃতীয় স্টেজ বা তৃতীয় পর্যায়ে হচ্ছে বাৎসরিক ভাবে बोसर हबुलान मासे फ रही सन्देह नहीं शाह मास्य शाहबान मास বিকৃত করে বিচ্ছুত চিন্তাধারার একটি বিষয় নিয়ে এসে এর মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে সেটা হল আবানের মধ্য রীকে ঢুকিয়ে দেওয়া হয়েছে যাতে করে ব্যক্তিগণ উপলব্ধি করতে না পারে এবং এর মাধ্যমে উপকৃত না হয় এর জন্য শয়তান এখানে এসে এমন একটি মেধা ঢুকিয়ে দিয়েছে যে লাইলে আবান ঢুকিয়ে দিয়েছে থেকে যায়নি কিছুই পাওয়া যায়নি তা জানি না শুধুমাত্র সিরিয়ার তিনজন ব্যক্তি ইসনামুল উচ্চারণ করেছেন লতাইফুল মাহরফের মধ্যে তাদের কাছ থেকে বক্তব্য পাওয়া যায় এবং এর মধ্যে মাখুলা স্বামী রাহম তিনি যে বর্ণনাটি উল্লেখ করেছেন এই বর্ণনা হাদিস হিসেবে গ্রহণযোগ্য হতে পারে না আল্লাহ রাসুল সাল্লাহ হিসেবে এর সাব্যস্ত হতে পারে না কারণ মাখুলা স্বামী কাবুল আহবাদ থেকে বর্ণনা করেছেন কাবুল আহবার ইসরায়েলিয়ত বর্ণনার বিষয়টি বিভিন্ন সোনাদের মাধ্যমে সাব্যস্ত হয়েছে বিভিন্ন সনাদের মাধ্যমে সাব্যস্ত হয়েছে তারিখে রাত হতেই পারে শাহাবানের চোদ্দ তারিখের রাত রয়েছে শাহাবানের ত্রিশ তারিখে রাত রয়েছে কোনো অসুবিধা নেই সুতরাং এটাকে আপনি সবে বরাত নাম দিয়ে লাইলাতুল কদিন সাব্যস্ত করে দেবেন এবং এই মাসে এই রাত্রের মধ্যে তাহলে কোরআন নাজির হয়েছে কারণ আপনি বলতে হবে যে শাহান মাসে কোরআন নাজির হয়েছে আপনি কোরআনকে অস্বীকার কোরআনে তিনটি আয়াত স্পষ্ট অস্বীকার করতে হবে আমার বন্ধুগণ আমি স্পষ্ট করে আপনাদেরকে বলতে চাই তের আর কোন বক্তব্যের প্রয়োজন নেই আবিষ্কার করার কোন প্রয়োজন নেই যে নিজে আবিষ্কার করে ফজিরত তৈরি করবেন এর প্রয়োজন নেই কিন্তু শাহাবান মাসের ফজিরতের নাম দিয়ে আপনারা যদি একটি মিথ্যা হাদিস করতে পারবে না যেখানে নবী সালাম এই রাতকে সবে বরাত বলেছেন কোন মিথ্যা হাদিস নেই অথবা নবী সালাম একজন সাহাবীর বক্তব্য एक लक्ष षोलो हजार सहबी कर्णन मध्य पाए मानी नाम नहीं नामो नहीं बुजते तीरा जो नाम नाम ही नहीं सूतरा बुजाजी मूलत विभ्राट तयी करते যে সঠিক নির্দেশনা বিশাল সুনে সাব্যস্ত হয়েছে ওই সূন্য থেকে বান্দাদেরকে বিচ্ছুত করার জন্য ইবাদতের একটা কনসেপ্ট শয়তানকে করে দেয় সেখানে দাঁড় করিয়ে দেয় ফলে আপনি আমি শাহাবান মাসের মূল ফজিলত থেকে মাহরুম হয়ে গিয়ে শাহাবান মাসের মধ্যে আমরা এমন ফজিরত করতে চাচ্ছি যেটি শাহাবান মাসের সাথে সামঞ্জস্যপূর্ণ নয় আসুন এ আজকে আর আলোচনা করতে চাই না এই এতটুকু যথেষ্ট মনে করছি যে যে শাহাবান মাসের বিষয়ে যেহেতু শাহাবান মাস শেষের দিকে এখনো যতটুকু সময় আছে আমরা শাহাবান মাসের সিয়াম এবং ইবাহতের ক্ষেত্রে আমরা সচেতন হই আমরা কেউ জানি না যে আমাদের আমল গুলো আল্লাহ হবুল আলমীর কাছে তুলে ধরা হচ্ছে কোন অবস্থা আমার বন্ধুগণ একটা সহিমেন যে আল্লাহর বান্দা যখন আমলের মধ্যে কোন একটা ইবাদতের মধ্যে যখন রত থাকে সলাাত হোক সিয়াম হোক অথবা অন্য কোনো ইবাদত হোক হজ হোক মানে এই অবস্থায় যদি বান্দা আল্লাহ হাবুল আলমিনের কাছে বান্দার হাজিরি হয় যায় বান্দা যদি অবস্থা তার মৃত্যু হয়ে যায় আল্লাহ হাব্বুল আলমিন ওই ইবাদতর থাকার কারণে বান্দাকে আল্লাহ সুবাহতের মর্যাদা দিয়ে থাকেন আল্লাহকে আল্লাহ শুধুমাত্র ইবাদতরত অবস্থায় মৃত্যু হওয়ার কারণে আল্লাহ কাছে সেই মর্যাদা লাভ করতে পারে তাই না পছন্দ করতেন যে আমার আমার গুরু আল্লাহ কাছে তুলে ধরা হবে अवस्था सियाम पालन सियामरत अवस्था कर तौफिक दान करमान मास समागत इनशालास्तारित आलोचना मास सम्पर्क आलोचना करते चीना शुद्मी एक कथा चाहिए रमदान मास आल्लामानदार व्यक्तिगण পরিকল্পনা এবং থাকা দরকার যাতে করে কোনোভাবেই আমাকে আমার পরিকল্পনা থেকে বিচ্ছুত না করে কারণ শয়তানের একটি বড় হাতিয়ার হচ্ছে শয়তান একটা বড় অবলম্বন হচ্ছে যে শয়তান বান্দাদের কাছে আসে এসে সে বান্দাদেরকে এই অস্ত্র দিয়ে শয়তান বিভ্রান্ত করে আমাকে আপনাকে যদি এসে শয়তান বলে যে মানে মন্দিরের মধ্যে গিয়ে তুমি পূজা করো পূজা করব কি না কিনা এই কাজ করে না আপনাকে শান্ত কৌশল করে আপনাকে এসে যে আগামী কাল থেকে তবা করে আগামী কাল থেকে যত বাদত আছে কোরআন থেকে আবাদ তখন এই বাদাত সবগুলো আগামীকাল থেকে করবো কাজ কথাটা ভালো না শুনতে অনেক ভালো মনে হচ্ছে ইন আল্লাহ আগামীকাল থেকে তবা করে আবার আমি আগামীকাল থেকে যত নকল ইবাদত আছে আল্লাহ রবীন্দ্র লাভ করার জন্য কোরআনতলা আগামীকাল থেকে শুরু করে দেবেন ইনশাল্লাহ শৈতান কি ছাড়া বুঝতে পেরেছেন শেখুল ইসলাম দীর্ঘ আলোচনা করেছেন এই কৌশল শান অবলম্বন করা থাকে যে আগামীকাল থেকে আমাকে কি করবো আমি আর সব কাজ করবো ইনশাল তবে আগামীকাল থেকে করবো বন্ধুগণ না ইমানদার ব্যক্তিগতের উপর বিষয় শেখে উল্লেখ করেন তিনি বলেন অবাধ্য কোন হারাম কাজে কোন কারণে নিপ্ত হয়ে যাবে তার উপর ওয়াজিম হচ্ছে আল্লাহ রাবুল আলমীর কাছে তবাক তাৎক্ষণিক ভাবে কথা বুঝতে পেরেছেন কিনা আর যদি কোনো কারণে কোন জোর কারণে সে তবা দেরি করে থাকে তাহলে গুনায়ের কাজ এটা শয়তান মূলত তাকে কি করেছে দেরি করার একটা সুযোগ করে দিয়েছে শয়তান এই কাজটুকু করে আল্লাহর বান্দাদেরকে সত্যিকার তহবা থেকে দূরে রাখার জন্য ঠিক অনুরূপ পাবে রমদান জন্য গুণিমত হিসেবে ব্যবহার করতে পারব না রমাদান মাসের ফজিরত আমরা লাভ করতে পারবো না কেন আমাদের রমাদান মাসকে রমাদান মাসের জন্য প্রস্তুতি নিতে হবে কেন রমাদান মাসের জন্য আমাদেরকে পরিকল্পনা করতে হবে এ বিষয়ে আমি কয়েকটি উপলব্ধি ও চেতনার কথা আপনাদের চেতনার কথা বলি হাজার রকমের চেতনা মুসলমানদের মধ্যে ঢুকে গিয়েছে কিন্তু আল্লাহ হব আলমিনের সাথে সম্পর্ক নিয়ে আল্লাহ হবুল আলমিনের নৈপত্য লাভের বিষয় নিয়ে না উপলব্ধি না আমাদের মধ্যে চেতনার বিষয়টি আসে আমার যে অনুভূতি কাজ করে না আমার সেই চেতনা কাজ করে না এখানে সবচেয়ে বড় যে চেতনার বিষয়টি এক নম্বর পয়েন্ট হচ্ছে যে এটি হচ্ছে আল্লাহ সাথে ব্যবসা করার একটা মৌসুম আপনি যদি আপনাকে বলা হয় থাকে যে আপনার এই এখন বর্তমান সময় হচ্ছে আপনার সবচেয়ে অমুক ব্যবসায় মৌসুম তখন আপনি চেষ্টা করবেন যে লাভের জন্য হ্যাঁ এই ব্যবসাটাই করা দরকার আমার বন্ধুগণ আল্লাহুল আলমিনের সাথে ব্যবসা করার জন্য আল্লাহ সাথে ব্যবসা করার জন্য আল্লাহর সবচেয়ে বড় মৌসুম ফলে আল্লাহ হাব্বুল আলমিনে বলে দিচ্ছেন যে নাক আল্লাহ হবুল আলমিন যখন আল্লাহর বান্দা কোন একটা নে কামল করে থাকে কোন একটা ভালো কাজ করে থাকে আল্লাহর বান্দা আল্লাহ হাব্বুল এটাকে 10 গুণ পর্যন্ত অন্য সময় বৃদ্ধি করে দেন কিন্তু আর আপনাকে যদি বলা হয় যে ভাই আপনি একটা ব্যবসা করবেন এটা আপনি যদি এক টাকা আপনি যদি ইনভেস্ট করেন দশ টাকা পাবেন এখানে কে নাই যে এই কাজটা করবে না আমার তো বিশ্বাস মান্দার অন্তরের যে অবস্থান নিয়তের যে সত্যতা এবং আল্লাহবুল আলমিন প্রতিমন্ত্র যে অনুরাগ ভালোবাসা এবং আল্লাহুল আলমিনের সাথে খুশু এবং ক্ষোভ সত্যিকার যে মানে অন্তরে যেই অনুরাগ এবং ভয় এই বিষয়ের উপর নির্ভর করে জানি না আমার আল্লাহ হাবুল আলমী যাকে পছন্দ করবেন তাকে স্বাস্থ্যগুণ পর্যন্ত কি করবেন বাড়িয়ে দিবেন সুতরাং এইটি হচ্ছে মূলত মৌসুম এটি হচ্ছে সময় যে সময় আল্লাহ হাবুল আলমিনের সাথে তিজারত করার ব্যবসা করার সুযোগ রয়েছে বন্ধুগণ এই সময় যদি আমরা আল্লাহ আবুর আলমীর সাথে ব্যবসা করতে না পারি তাহলে আমরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়ে যাব কারণ সুযোগ দেওয়ার পরে এই সুযোগ হয়তো আপনি আগামী বছর নাও পেতে পারেন গত বছর কতজনই আমাদের মাঝে ছিল যারা হয়তো এই বছর আমাদের কাছে নেই আমরা কেউ বলতে পারবো না কারো কাছে এই সমাজ নেই কারো কাছে এই সার্টিফিকেট নেই যে সে আবার এর পরবর্তী সমাদান লাভ করতে পারবে এই জন্য সফেস আলি হিন্দন রমাদান মাসে উপনীত হওয়ার জন্য আল্লাহ রবীন্দ্রনা আল্লাহ আমাদেরকে রমাদান মাস আমরা এবং আমাদের পক্ষ থেকে রমাদান মাসটাকে মু্লাহ আবহাওয়াল আলমিন মেহরবানি করে কবুল করে নিন রমাদান মাসে আমরা যে কাজগুলো করতে পারি সেগুলোকে কবুল করে নিন আমাদেরকে রমাদান মাসে শীত ওফিক দিন আল্লাহাব আমাদেরকে ডেকে বলছেন দুনিয়ার সব ব্যবসায় ব্যাপারে আমরা বুঝি কিন্তু ওই ব্যবসাটাই আমরা বুঝতে পারিনি যে যেই ব্যবসাটুকু করলে আপনি সত্যিকার আল্লাহুল আলমিনের কাছে আপনি আল্লাহ হাব্বুল আলমীর নৈকট্য লাভ করতে পারবেন এবং আপনার যে ব্যবসাটুকু সিরস্থায়ী হয়ে যাবে নিজের জীবনের জন্য আপনি অস্থায়ী ব্যবসা নিয়ে অস্থির হয়ে যাচ্ছেন কিন্তু সিরস্থায়ী ব্যবসার কথা আপনি বলে আছেন এই জন্য এই অনুভূতি আসতে হবে আমাদের বন্ধুগণ এই উপলব্ধি আমাদের মধ্যে আসতে হবে এটা হচ্ছে আল্লাহ হাব্বুল আলমীর সাথে ব্যবসায়ের সবচেয়ে বড় মৌসুম এই মৌসুমের মধ্যে আল্লাহ তালার সাথে ব্যবসা করতে আমাদের ব্যবসায়ী যারা আছেন কিভাবে প্রত্যেকটি দ্রব্য মূল্যের মধ্যে ভেজাল দেওয়া যায় কিভাবে প্রত্যেকটি জিনিসের দাম বৃদ্ধি করা যায় এই ধরনের সুযোগ খোঁজার জন্য চেষ্টা করে থাকে নৌজুবিল্লাউজুবিল্লা রমাদান মাসে। আপনি এটাই চেতনা নিয়ে এসেছেন আপনি এই উপলব্ধি নিয়ে এসেছেন জিনিসগুলো খাঁটি জিনিস দেবে দাম কমাই দিবে যাতে করে আল্লাহর বান্দাকন সেটাকে কি করতে পারে কনজিউম করতে পারে আল্লাহর বান্দাগন সেটাকে ব্যবহার করতে পারে আমি প্রসঙ্গত উল্লেখ করতে চাই বিভিন্ন মিডিয়ার মাধ্যমে আমরা জানতে পেরেছি যখন ডিসেম্বর মাস আসে ডিসেম্বর মাসে খ্রিস্টানদের বড়দিন হয় খ্রিস্টানরা পুরোটাই তারা তাদের জন্য জিনিসপত্র করে দেয় এবং দাম কমিয়ে দেয় অথচ তাদের এই দিনের আল্লাহ হবুল আলমিনের কাছে কোন গ্রহণযোগ্যতা নেই এর মাধ্যমে তারা আল্লাহ হাবুল আলমিনের কোট্ট করতে পারবে না অথচ আল্লাহ হবুল আলমিনের এই রমদান মাস এত গুরুত্বপূর্ণ মাস এখানে যদি আপনি এক টাকা কাউকে কমাই দেন তাহলে আপনি একশো টাকা কমাই দেওয়ার যে মর্যাদা রয়েছে সেই মর্যাদা করতে পারবেন সেটা সাতশো গুণ পর্যন্ত না আল্লাহ রবুর আলমিনের সাথে ব্যবসা করার জন্য আখ রাতের জন্য রমাদান মাসকে কাজে লাগানোর জন্য চেষ্টা করুন তাহলে দেখবেন যে ইনশাআল্লাহ আল্লাহ সব তালা সত্যিকার বরকর দিবেন এই জন্য আমরা অনেকেই বরকত বুঝি না আমরা অনেকেই বরকত বুঝি না বরকত বলতে আমি মনে করি যে আমার পকেটের মধ্যে আপনাকে সত্যিকার বরকত রয়েছে সেই বরকত যদি আল্লাহ হাবুল আলমী না দিয়ে থাকেন তাহলে যতই টাকা থাকুক না কেন আপনার কাছে এর মাধ্যমে আপনি বরকত হাজির করতে পারবেন না আর যদি পকেটে এক টাকাও না থাকে আপনি দেখতে পারবেন যে আলহামদুলিল্লাহ দুনিয়ার কেউ উপলব্ধি করতে পারবে না আসুন দুই নম্বর যে বিষয়টি সময় শেষ হয়ে গিয়েছে দুই নম্বর বিষয়টি বলে শেষ করে দিচ্ছি এই মাসের প্রত্যেকটি সময়কে প্রত্যেকটি মোমেন্টকে। আমার আল্লাহর সমানা করেছেন এবং এর প্রতিদান অনেক গুণ বৃদ্ধি করে দিয়েছে এই প্রত্যেকটা সময় আপনার জন্য অত্যন্ত মূল্যবান সময় মানে আপনার এক ঘন্টা চলে গেল তো হতে পারে যে আপনার এক মাসের মাস চলে গেল আমার বন্ধুগণ কারণ রমাদান মাসের শেষ দশকের মধ্যে এমন একটি রাত রয়েছে যে রাতটাকে আল্লাহ আবুল আলমিন এক হাজার মাসের চেষ্টা করেছেন সুতরাং যদি আপনার হতে পারে যে এক হাজার মাসের মতো সময় আপনার নষ্ট হয়ে গিয়েছে এজন্য এটাকে নিমৎ মনে করে আপনি ব্যবহার করার জন্য চেষ্টা করবেন কারণ এর প্রত্যেকটি সময় হচ্ছে মূলত মুদা আফুল আইজর এর প্রতিদান আল্লাহ আবুল আলমিন অনেক বেশি বাড়িয়ে গেছে জি এমন করেন না কেন ফলে হচ্ছে যেটি সেটা হলো এই মাসের মধ্যে সদকা করা রান খয়াত করা বন্ধুগণ আল্লাহ রাস্তায় খরচ করা আল্লাহ রাস্তায় খরচ করবেন অনেকে আছেন যে আল্লাহ রাস্তায় খরচ করতে বললে আল্লাহ রাস্তা তো করি কোথায় আল্লা রাস্তা না আপনাকে জানতে হবে কোনটি আল্ রাস্তায় খরচ করবেন আমার বন্ধু বন আল্লাবেন তো সেই যা তোমরা খরচ করবে তা তোমার ব্যালেন্স হবে তোমার অ্যাকাউন্টের মধ্যে জমা হবে আল্লাহ তালা বলে দিয়েছে সেটা আপনার ব্যালেন্স হিসেবে জমা হবে আপনার ব্যালেন্স শিটের মধ্যে সেটা পাবেন কিন্তু আল্লাহ যারা ইতিপূর্বে দান করেছেন আরো বেশি বেশি করে দান করার জন্য চেষ্টা করবেন যাতে আমরা কাজটাকে একটা পর্যায়ে নিয়ে এই কমপ্লেক্স আরো সমৃদ্ধ করতে পারি এবং একটি নির্ভরযোগ্য দিনী প্রতিষ্ঠান হিসেবে যাতে জাতীয় পর্যায়ে যাতে বড় ধরনের একটা প্রতিষ্ঠান করা যেতে পারে আল্লাহাবুল আলমীর কাছে আপনারা দোয়া করবেন এবং আপনাদের সহযোগিতা কামনা করছি এবং সর্বশেষ আমি আপনাদের ছোট ভাই হিসেবে আমি অত্যন্ত অসুস্থ আপনাদের কাছে সামনে এই রমাদান মাস আসতেছে আপনাদের কাছে ফরিয়াদ করছি দোয়া চাচ্ছি আল্লাহ হাবুল আলমীর কাছে ফরিয়াদ করে বলছি যেন আল্লাহ সুবাহনতালা মেহরবানি করে আমাকে রমাদান মাসের যে ফুজিরতের কথা আল্লাহ আবুল্লা আলমী বলেছেন রমাদান মাসের সেই যে কেমনগুলো করার তৌফিক দান করে না আমি বুল আলমী আমাকে অথবা এখানে উপস্থিত কাউকে আল্লাহ রবুল আলমীন তাদের মধ্যে অন্তর্ভুক্ত না করেন যারা রমাদান মাস পেয়েছে কিন্তু রমাদান মাস থেকে এচিভ করতে পারেন অর্জন করতে পারবে আল্লাহ সুখানোর সবাইকে কবুল করুন আপাদুম্লা হু ই